যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদ সম্ভাষণ জানাচ্ছি আমরা কোরআনে করিমের ছোটো ছোটো সুরা থেকে বুনিয়াদী কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সুরা আত্মিন ও জৈতুন এই সুরাটি থেকে কিছু শিক্ষা নেবো সেই জন্য এসেছি ইনশাআল্লাহ প্রথমে আমরা সুরাটি তেলাবাত করব। তারপর সুরাটি থেকে কি শিক্ষা পাবো সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমে তেলাবাতের দিকে যাইজু বিল্লাহ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 সুরেটির নাম হচ্ছে তিন সুরাত প্রথমে যেই শব্দটি আসছে ও তিন তা থেকে সুরেটির নামকরণ করা হয়েছে সুরাটি মক্কায় নাজিল হয়েছে মক্কায় নাজিল হওয়ার যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সুরে লক্ষ্য করা গেছে বিশেষ করে মক্কায় যে সমস্ত সুরা নাজিল হয় তাতে রয়েছে আখরাতের কথা এখানে আমরা দেখতে পাই হামায়ুকে দেবু কিন এ কথা বলে আল্লাহ তালা আখরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে তাহলে বোঝা গেল মক্কায় নাজিল হওয়া সুরার বৈশিষ্ট্য এই সুরের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়া তিন ওয়া জৈ ওয়া তুর সিনিন শফথ তিনের শপথ জৈ এবং তুর সিনিন এর শপথ والبلد الأمين وبلاد الامين الشرف لقد خلقنا الانسان في احسن تقويم او surely সৃষ্টি করেছি মানুষকে উত্তম অবয়বে ثم رددناه তারপর প্রত্যাবর্তন করিয়ে দিয়েছি আমরা তাকে اسفلا سافلين হীনগ্রস্তদের হীনতম পর্যায়ে الا الذين امنوا تو যারা ঈমান আনবে واعملوا الصالحات সৎ কাজ করবে পালাহুম আজিরুন গাইরুম আমনুন তাদের জন্য রয়েছে এমন সব এমন প্রতিদান যা কখনো কর্তৃত হবে না যা কখনো বন্ধ হবে না গাইরু মামনুন বন্ধ হবে না ফামা কামা ইউকেদিবু কাবাউদ্দিদ্দিন এরপরে কোন জিনিস এরপরে এবং তুর পর্বত সিনিন অর্থ মুবারক মুবারক পর্বতের তিনি শপথ করেছেন অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন কতুরে সইনা সাইনা পর্বতের সাইনা সিনিন একই অর্থ কাছাকাছি বড় কথময় উদ্দেশ্য তো এখানে কোন তুরে সাইনাতে কেন শপথ করেছেন কারণ বনিসমিতে যিনি প্রভাবশালী নবী এবং রাসুল ছিলেন তিনি হচ্ছেন মুসা আলহ সাল্লা সাল্লাম মুসা আলহ সাল্লামাম তীর তুরে সাইনাতে আল্লা রবুল সাথে সরাসরি কথা বলেছেন আল্লাহ তালার সাথে কথা বলেছেন এই কথা বলার কারণে সেই জায়গাটা মোবারক বরকাত্ময় হয়েছে অন্য এতে তালা বলেছেন যে মুসা আলাই সালুসলামকে ফলানা ইন্য়াদিলকুয়া হে মুসা আপনি আপনার পদ জুতা জোড়া খুলে ফেলুন আপনি পবিত্র তুয়া উপত্যকায় আছেন অর্থাৎ সেইখানে মোবারক এলাকা হিসেবে আল্লাহতালা সেটাকে শপথ সেটা শপথ করেছেন কারণ সেখানে তিনি নবী মুসা আলহ সাল্লামের সাথে কথা বলেছেন এই জন্য সেটা শপথ করেছেন ওয়া তু রসি নিন ওয়াজ আলবেলাদ আমিন তারপর তিনি শপথ করেছেন আল্লাহতালা এই মুবারকনগরীর এই মুবারকনগরী তারা বোঝা যাচ্ছে যে এই বলতে বোঝাচ্ছে যে এই হচ্ছে সোল্লা সাল্লাম যেখানে অবস্থান করছেন তা হচ্ছে মক্কা নগরী, মক্কা নগরীতে যদি তিনি না থাকেন তাহলে এই বলতেন না অর্থাৎ তিনি মক্কানগরীর শপথ করেছেন মক্কানগরে আল্লাহ বালাদুল আমিন নাম দিয়েছেন আল্লাহ তালা নিরাপদ মন্দাখ আল্লাহ কান আমিনা অন্য আয়তা আল্লাহ বলছেন যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদ হবে আল্লাহ অন্য আয়তা বলেছেন তাদের জন্য কি হার আমান আমিনান ইতো হাত্তাফুল্না সুমিন হাউলহিম যে আমি তাদের জন্য কি এমন একটি হারাম নিরাপদ হারাম ব্যবস্থা করিনি যা চতুর্শ্ব থেকে মানুষকে ছিনিয়ে নেওয়া হয় অথচ হারামের কারণে তাদেরকে কোনো আক্রমণ করা হয় না বালাদুল আমিন রসুল্লাহ আসাল্লাম নিজেও সে সেটার নিরাপত্তা বিধানের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি মক্কা বিজয়ের পর বলেছেন আল্লাহ তালা শুধু দিনের কিছু কয়েক ঘন্টার জন্য শুধু আমার জন্য মক্কাকে হালাল করেছেন এর এরপরে কেমত পর্যন্ত সেটা হারাম অবস্থায় থাকবে সে হারামের নিদর্শন হচ্ছে তা থেকে কখনো কোনো প্রাণীকে হত্যা করা যাবে না কোনো মানুষকে হত্যা করা যাবে না এবং সেখানকে পড়ে থাকা জিনিস নেওয়া যাবে না সেখানে গাছ কাটা যাবে না এগুলো সুল্লা সাল্লা বলেছেন অর্থাৎ কাউকে কোনো শিকারীকে ভয় দেখানো পর্যন্ত যাবে না এইভাবে মক্কা নগরীকে আল্লাহ তালা আমিন হিসেবে ঘোষণা করেছেন এর আগে ইব্রাহিম আলাইহি আসসালাম সেটাকে আমিন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম সেটাকে আবার পুনরায় ঘোষণা করে সেটাকে পুনরায় সে নির্দেশনা বাস্তবায়ন করেছেন সুতরাং এই চারটি জিনিস আমরা দেখতে পাই ইসার আলী সাল্লা সাল্লামের জন্মস্থান মূসা আলী সাল্লাসাল্লামের আল্লাহর সাথে কথা বলার স্থান এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম জন্মস্থান এবং নবুত লাভের স্থান মক্কা নগরীর শপথ করে আল্লাহ তালা যে কথাটি বলেছেন তা হচ্ছে লাকাদ খালাকাল ইনসান তাম অবশ্যই অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে সবচেয়ে উত্তম অবয়াবে আমরা দেখতে পাই আল্লাহ তালা এখানে আমরা ব্যবহার করেছেন আল্লাহ তালা কোথাও কোথাও বহু ব্যবহার করেন নিজের জন্য কখনও কখনও তা নিজের জন্য এক বসন ব্যবহার করেন যখন বহু ব্যবহার করেন তখন অর্থ হচ্ছে তিনি মরাদ্দেম লেনাফ তিনি নিজেকে নিজে বড় করে দেখছেন কারণ তিনি বড় আসলে তিনি সবার চেয়ে বড়ো সাধারণত যিনি সব বড় তিনি নিজেকে বহু বছরের সিগ্যা বহু বছরের শব্দ ব্যবহার করে পদ ব্যবহার করে সেটা উল্লেখ করে থাকেন কোরআন কারিমের এ ধারা কোরআন কারিম বহু জায়গাতেই আল্লাহ তারা এইভাবে ব্যবহার করেছেন আবার কোথাও কোথাও তিনি এক বছন ব্যবহার করেছেন সত্যিকার অর্থে তিনি একক তারিদের প্রমাণ করার জন্য তিনি বলেছেন ইনানি আনল্লাহ ইলা ইল্লা আনা ফারাবুদুন নিশ্চয়ই আমি ইনানি আনল্লাহ আমি আল্লাহ লা লাহাহ ইল্লাহ আমি বৃত্তি কোনো ইল্হ সত্যিকার নেই ফারাবুদুন সুতরাং তোমরা আমারই আবাদত করো সেখানে তিনি এক বছন ব্যবহার করেছেন এখানে বলছেন লাকাত খালাকাল ইনসানা সৃষ্টি করেছে। মানব সৃষ্টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি একটি বড়ো কাজ সেই হিসাবে এখানে সেটাকে গুরুত্বসা দেখানোর জন্য আমরা বলা হয়েছে লাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তপ তাকে সবচেয়ে সুন্দর অবভাবে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে ভালোভাবে তাকে সৃষ্টি করা হয়েছে তার সৃষ্টির মধ্যে কোনো রকমের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না মানুষের সৃষ্টির মতো সুন্দর্য সৃষ্টি আল্লাহ তালা আজকে সৃষ্টি করেন। আল্লাহ তালা এই জিনিসটাকেই মানুষের উপরে তুলে ধরছেন যে সবচেয়ে সুন্দর অবয়বী আল্লাহ তালা তাকে সৃষ্টি করেছেন প্রিয় দর্শকবৃন্দ কথা বলতে বলতে আমাদের বিরতির সময় এসে গেছে আমরা একটি বিরতি নেব বিরতির পর ইনশাল্লাহ আবার ফিরে আসব এ সুরাত তফসিরে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতহ সম্মানিত দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আতিনের তফসিরের বাকি আলোচনায় আমরা বলছিলাম এই সুরাটি মক্কায় নাজিল হয়েছে রসল্লাহ সাল্লাহ আসলাম কোনো কোনো সলাতে তা এমনভাবে পড়তেন যে সাহাবাহিকামের মনে তা গেঁথে যেত বারাইবনে আজিব রাজিউল্লা আহনু বলেন যে কোন সফরে রসল্লাহ সাল্লাই স্লাম কোনো এক রাকাতে তিনি এই সুরাটি এমনভাবে পড়েছেন আমি এর সুন্দর তেলাওয়াত তার কোনো দিন শুনেছি বলে আমার মনে হয়নি রসল্লাহ সাল্লাহ আসলাম এই সুরাটি গুরুত্বের সাথে পড়তেন কেন এই সুরের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে এবং অনেক আল্লাহর অনেক নিজস্বের কথা উল্লেখ আছে আমরা উল্লেখ করেছি যে আগেই যে এখানে ইসা আলহ সালাতসাল্লামের জন্মস্থান সে যেখানে তিন এবং জাইতুন উৎপন্ন হয় সে স্থানের কথা উল্লেখ আছে আবার মুসা আলহ সালাতসাল্লাম যিনি কথা বলেছেন যে তুরে সাইনা থেকে সে তুরে চাইনার কথা উল্লেখ আছে যেটা এখন বর্তমানে সিনাই এলাকা বলা হয়ে থাকে এবং সেটা একটা মরুভিন মতো এলাকা সেই এলাকাটি মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে সেই এলাকাটি এখন বর্তমানে সম্মানিত দর্শকবৃন্দ তারপর আল্লা তালাম মোহাম্মদুর রসল্লা ইসলাম যেখানে জন্মগ্রহণ করেছেন যে স্থানে যেখানে তিনি নব পেয়েছেন সেটা উল্লেখ করেছেন এবং বলেছেন হাদাল আলবালদিন আমিন এই নিরাপদ নগরীর তিনি শপথ করেছেন শপথ করে যে জিনিসটি তিনি বলেছেন যে লাকাত হালাকাল ইনসান ফি আহসান তাকুইন অবশ্যই অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দর অবয়বে এর সুন্দর অবয়াব কল্পনা করা যায় না মানুষের সৃষ্টি সবচেয়ে সুন্দর করেছেন আল্লাহ আল্লাহতালা তারপর অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তিনি ফাস মানুষকে সৃষ্টি করে সুন্দর সামঞ্জস্য বিধান করেছেন তার কোনো কিছু তার অসামঞ্জস্য রাখেননি এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষ এবং মানুষকে সৃষ্টি করে সে এই সুন্দর অবয়তম সৃষ্টি করার পিছনে আল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে তাকে এর পিছনেও জিজ্ঞাসা করা হবে এর ন্যামতে সে সুক্রিয় আদায় করেছে কিনা আল্লাহ তাল বলছেন শুধু সৃষ্টি করেছি তা নয় তারপর আমরা তাকে প্রত্যাবর্তন করিয়ে দিয়েছি হীনগ্রস্তদের হীনতম অবস্থায় এই আয়াতের তার সিরম হাস্ত্রের দুইটি মত আছে এক নম্বর হচ্ছে যা আল্লাহতালা তাকে আবার বার্ধক্য নিয়ে যান অর্থাৎ একটা মানুষ প্রথমে ছোটো বাচ্চা থাকে তারপরে যৌবনে যায় যৌবনে তাকে সবচেয়ে সুন্দর অবস্থায় থাকে তারপরে তাকে আবার বার্ধক্য নিয়ে যায় বার্ধক্যে এমন অবস্থা আসে আল্লাহতালা বলেছেন যে সুমালিতা কোনো সুখা তো বৃদ্ধ হয় বৃদ্ধ হওয়ার পরে লেখা ইয়া সেইয়া জানার পরেও সে কিছুই যেন জানে না সব তার বাদ পড়ে যায় সে কোনো কিছু জানতে পারে না এমন অবস্থায় চলে যায় অর্থাৎ মানুষের উত্থান পতন আছে মানুষের জীবনে গ্রহণ করার সময় আছে কিন্তু সবচেয়ে উত্তম সময় হচ্ছে তার যৌবনকাল যেখানে তার ইমান আনতে হবে এই জন্য যৌবনের ইমান বেশি আল্লাহ তাল্লাহর কাছে বেশি প্রিয় যৌবনের আবাদত বেশি প্রিয় রসুল্লাহ সাল্লি আসলাম যৌবনের আবাদতের কথা উদাহরণ দিয়ে বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাল্লাহ আশের নিচে সায়া দেবেন তার মধ্যে ওই ব্যক্তিকে উল্লেখ করেছেন যে যুবক আল্লাহর আবাদতে বড় হয়েছে আল্লাহর আবাদত করে বড় হয়েছে কারণ সে অবস্থায় তার গ্রহণের খারাপ নেয়ার একটা সুযোগ ছিল সেটা না করে আল্লাহর আবাদতে বড় হয়েছে সেটার উপর থাকলে পরবর্তী অবস্থা সুম্মা রাজা দিনাহু আসফেল সাহিলিন যখন সে পরবর্তী অবস্থায় যাবে তখন সেটা তার লেখা হয়ে থাকবে হাদিসে আহসের সাল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে যুবকদের তিনি বেশি বেশি করে খেতাব করতেন উদ্দেশ্য নিতেন যুবকরা তার সহযোগী ছিল আমরা হাত বিভিন্ন সিরাতের কিতাবে দেখতে পাই যে যুবকেরাই রসোল্লাহ সাল্লাহ আসলামের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যেমন আমরা দেখি আলীর আল্লাহ আহু অনুরূপবাবে আম্মার নিয়াসের তিনি তারা সবসময় সহযোগিতায় বিলা আল্লাহ দাদি আল আহমু তারা যুবক হিসেবে সবসময় রসুল্লাহ সাল্লাহ আসলামের সহযোগী ছিলেন সেই হিসেবে এই সময়টা অর্থাৎ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছে সুন্দর অভাবে সুন্দর অভয়াব সবচেয়ে বেশি ফুটে উঠেছে বয়সে তখনই তাকে আল্লাহর দিন এবং ইমানের উপর যদি প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তালা পরবর্তী কী বলেছেন চুম্মার্ন হাসপা সাহিন তাকে আমি সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় নিয়ে যাই ইল্লা দিন আমানু ও আমিলুসআ হাত তবে যারা ইমান এবং আমিল করবে তাদের সেটা কমতি হয় না হাদিসের স্লাহালাম বলেছেন কেউ যদি কোনো ভালো আমল করতে থাকে কোনো কারণে অসুস্থ হওয়ার কারণে অথবা যদি সফরের কারণে সে আমলগুলি করতে না পারে আল্লাহ তালা তার ফিরেজ তাদের বলেন তোমরা আমার বান্ধার জন্য সে আমলগুলি লিখে দাও যা সে ভালো অবস্থায় করতো অথবা সে একামত অবস্থায় করতো সফল অবস্থায় সে করতে পারেনি তাহলে একটি মানুষ সে অবস্থা থেকে মুক্ত হতে পারবে খারাপ অবস্থা থেকে মুক্ত হতে পারবে যদি ভালো অবস্থায় পরবর্তীতে পরবর্তী অবস্থা যখন সে দুর্বল হয়ে যাবে যখন সে কিছুই করতে পারবে না তখন তার জন্য সেই আমলগুলো সব লেখা হবে যখন সে যৌবন বয়সেটি করত এবং যৌবন বয়সের এভাত সবচেয়ে বেশি জরুরি পরবর্তী সেটা ধারাবাহিকতা রক্ষার জন্য পরবর্তীতে সেটা অবস্থান করবে ভালো কাজটার ভালো ফল লেখা হতে থাকবে যে কারণ সে হাদিস অনুসারে আমরা দেখতে পাই সেটা ভালো হিসাবে তার জন্য লেখা হবে যে তার আগে করতো এখন সে করতে পারছে না অসুস্থতার কারণে কোরআনে করিমে আল্লাহ তালাম সুন্দর একটি উদাহরণ এখানে দিয়েছেন যে লিখাইয়া আলম বা ইয়া মানুষ শেষে আবার শিশুর মতো হয়ে যায় শিশু ছিল সে যুবক হয় যুবক আবার নামতে নামতে আবার নিচের দিকে চলে আসে পিরামিডের মতো উঠে মানুষের জীবন আবার নামতে নামে নিচের দিকে চলে যায় এক সময় সে আসপালে তাফরিম সে পর্যায়ে পৌঁছে যায়। এটা হচ্ছে কোরআনে কারিমের এই দুই আয়াতের একতা আরেক তাফসির হচ্ছে যে এখানে সুমার দদ্দনা আসফেল সাহিলিন এর অর্থ হচ্ছে যদি ইমান না আনে আমি তাকে সর্ব নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাই এবং সেই নিকৃষ্ট পর্যায়ে হচ্ছে জাহার্নাম তার জন্য জাহার্নাম অবধারিত হয়ে যায় তবে যারা ইল্লা দিন আমানু যারা ইমান আনবে ও আমলুস আলেহা তারা আমলসআালেহ করবে সৎখাস করবে তারা সে হীনতম অবস্থায় যাবে না তাদের জন্য আল্লাহ তালা রেখেছেন ফালাহুম আজিরোনরু মাম্নুন তাদের জন্য রয়েছেন নিরবিচ্ছিন্ন প্রতিদান যে প্রতিদান কখনও শেষ হবে না জাননাতে যেয়ে যাবে তার পরিধান কখনও শেষ হবে না সেটা চিরস্থায়ী স্থায়ী কোনোদিন কোনো কিছু অভাব তারা অনুভব করবে না সেখানে তারা অস্থায়ীভাবে থাকতে চাইবে লাগুনান হা হিওয়ালা সেখানে তো অন্য কোথাও যাইতেও চাইবে না অর্থাৎ স্থায়ী জিনিসটা তারা পাবে যারা ইমান এবং আমলে সালেহ করবে সেটাই এখানে বোঝানো হয়েছে কোনো কোনো ফাস্ট্রীর মতে আবার এই মামনুনে আরেক অর্থ হচ্ছে যে এহসান দেখানো দয়া দেখানো অর্থাৎ আল্লাহ তাহলে এই যে জিনিসগুলো দিবেন জাননাতে সেখানে তাদেরকে যাই দিবেন আজরম গায়ের সেখানে কোনো দয়া প্রদর্শনের জন্য তিনি সেটা করবেন না আল্লাহ তালাই একমাত্র দয়া প্রদর্শন করতে পারেন দুনিয়ার কোনো মানুষের জন্য দয়া প্রদর্শন করা বৈধ নয় আল্লাহ তালা কোরআন নিষেধ করেছেন হে ইমান মান এবং আদা অর্থাৎ এসান দয়া দেখিয়ে এবং মুখে খারাপ কথা বলে সদকা দেওয়ার কোনো অর্থ হয় না অর্থাৎ দানের কোনো অর্থ হয় না কিন্তু আল্লাহ তালা বলেছে দেন আবার তিনি মানও করেন আল্লাহ তালা বলেছেন ইয়মনুন আলীকান আসলামকুল্লাহ তামুআ আলী ইসলামকুম বালিল্লাহ আলীকুমান হদাহু এসে আপনার কাছে ইয়মনুন আলীকান ইমান এনেছে মনে হয় যেন বড় বড় বড় কাজ করে ফেলেছে সে দয়া দেখাচ্ছে আপনার কাছে তারা দয়া দেখানোর কিছু নেই আপনি বলে দিন আল্লাহ দয়া দেখাতে পারেন কারণ তিনি তোমাদেরকে ইমানের প্রতিহায় দিয়েছেন দয়া দেখানো দয়া প্রদর্শন এটা একমাত্র আল্লাহ রবুল ইজাতের কাজ আর কেউ করতে পারে না কিন্তু তারপরেও জাননাতে যা দিবেন আল্লাহ তালা আল্লাহ তাহলে বলছেন পালাহোম আজির গাই রুমাম্নুন এমন প্রতিদান তিনি দিবেন দয়া প্রদর্শন করার ব্যতীতই কোনো কিছু না বলেই তিনি এমনিই সেটা দিবেন এই জন্য যে দুনিয়াতে তারা ভালো কাজ করেছে সে ভালো কাজের সে ধারাবাহিকতা রক্ষার্থে আখেরাতে আল্লাহ তাল্লাহ তাদেরকে সে পুরস্কার দিবেন যে পুরস্কার দয়া প্রদর্শনের জন্য নয় সেটা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে তিনি দেখাবেন না যে আমি এই করেছি এই করেছি সেটার জন্য নয় এইভাবেই তিনি সেটা প্রদান করবেন সুমার সাহাফিহাদ পালো আজির গাই রুমাম নুন ফমা ইউকের দেবুকা বাড়াতে বিদ্দিন তার ফলে আল্লাহ তালা মানুষকে বলছেন মানুষকে সম্বোধন করে বলছেন ফমা ইউকের দেবুকা কোন জিনিস তোমাকে মিথ্যারোপ করতে প্ররোচিত করছে এরপরেও বিদ্দিন এই দিন কি দিনের উপরে আল্লাহ রসুলের দিনের উপরে মিথ্যারোপ করতে তোমায় কোন জিনিস প্ররোচিত করছে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি মানুষই ছোট থেকে বড়ো হয় বড়ো হয়ে আবার তাকে সে দুর্বল অবস্থায় ফিরে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে মানুষের মধ্যে যারা ইমান আছে তারা ভালো অবস্থানে যাচ্ছে তারপরেও তুমি কেন আল্লা রসুরের আনা দিনের উপর মিথ্যারোপ করবে এটি একটি অর্থ আরেকটি অর্থ সে দিন বলে এখানে আখরাত বোঝানো হয়েছে অর্থাৎ কিসের উপরে ভিত্তি করে তুমি সেই প্রতিফল দিবসকে অস্বীকার করছো প্রতিফল দিবসকে অস্বীকার করার তো কোনো কারণ নেই আল্লাহ তালা দুনিয়াতে সব মানুষ যদি কোনো এমনি তৈরি করে দিতেন তাদের কোনো হিসাব নিকাশ না হতো তাদের কোনো এইভাবেই ছেড়ে দিতেন তাদের কোনো হিসাব নেই তাহলে তো একে অপরকে হত্যা করতো একে অপরকে মারত একে অপর জিনিস হরণ করে নিয়ে যেত কিন্তু আল্লাহ তালা বিচার ব্যবস্থা রেখেছেন বলেই আখরাত রেখেছেন বলেই আখরাত রাখার কারণেই মানুষকে অবশ্যই সেখানে সাবধান হতে হয় যে আখরাতে এর প্রত্যেকটি দিন হিসাব দিতে হবে সুতরাং প্রত্যেকটি মানুষ যেন বুঝে যে আখড়াতকে অস্বীকার করার কোনো কারণ নেই কারণ দুনিয়াতে অনেকেই তার বিচার পায় না তাই বলে এমনি চলে যাবে না তার বিচার হবে আখরাতে সেখানে কোনো কিছু ছাড় দেওয়া হবে না তাকে সে বিচারের সম্মুখীন হতে হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দিন শব্দটি তিনটি অর্থ হতে পারে অর্থাৎ দিনের প্রতিদিন মিথ্যারোপ না করা হয় দ্বিতীয় হচ্ছে এ দিন হচ্ছে প্রতিদান অর্থাৎ প্রতিদানকে যেন অস্বীকার না করা হয় কারণ যেহেতু দুনিয়াতে অনেকেই ভালো কিছু করে তার প্রতিদান পাইতে চায় এবং অনেকেই খারাপ কিছু করে তারই প্রতিফল পেতে চায় সেটাও যেন সেটা যেন অস্বীকার না করে আবার যদি আখড়াত না থাকতো শুধু কেবল দুনিয়ার কথা বলা হতো তাহলে সেখানে অস্বীকার করা হয়ে যেত যে দুনিয়ার কথা বলা হচ্ছে আখড়াত নেই আখড়াত আছে বলেই তো মানুষের বিভিন্ন অবস্থা আছে সেই অবস্থা তাকে প্রতিফল পেতে হবে তার ভালো কাজগুলোর স্বীকৃতি পেতে হবে সুযোগ আখড়াত সেখানে অবশ্যই রয়েছে কমায়ুকুকে বাদেবীর দিন আলাইসালক হাকিমিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন অবশ্যই আল্লাহ তালা বিচারক তোমাদের সর্বশ্রেষ্ঠ বিচারক সেজন্য তিনি আখরাত রেখেছেন প্রতিদান রেখেছেন প্রতিফল রেখেছেন এবং সেজন্য তিনি দিন দিয়েছেন তিনি জানেন দিন দিলে মানুষ উপকৃত হবে এবং মানুষ আখরাতমুখী হবে এবং মানুষ সেটা দ্বারা লাভবান হতে পারবে সোহান কালামদিকা আসাদাহ আস্তা আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি